সপ্তবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুরের আত্মপূজা কথা মাস্টার হিরানন্দ প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ কাছে হিরানন্দ ও মাস্টার বসিয়া আছেন ঘর নিস্তব্ধ ঠাকুরের শরীরে অশ্রৌতপূর্ব যন্ত্রণা ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয় ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন বসিয়া আছেন বদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়েছেন। ঠাকুরের হৃদয়ের মধ্যে নারায়ণ তাঁহারি বুঝি পূজা করিতেছেন এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন কণ্ঠে হৃদয়ে নাভিদেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়া আছে মহা বায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয় সর্বদা বলেন এইবার মাস্টার সহিত কথা কইতেছেন। কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন বায়ু কখন উঠেছে জানি না এখন বালক ভাব তাই ফুল নিয়ে এই এইরকম করছি কি দেখছি জানো শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া সেইটে নড়ছে ভিতরে একজন আছে বলে তাই নড়ছে যেন কুমড়ো শ্বাস বেঁচে ফেলা ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই ভিতর সব পরিষ্কার আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে বড় দুর্বল মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন আর অন্তরে ভগবান দেখছেন শ্রীরামকৃষ্ণ বললেন অন্তরে বাহিরে দুই দেখছি অখণ্ড সচিতানন্দ সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন এইটি দেখছি মাস্টার ও হিরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ও হীরানন্দের প্রতি বলিলেন তোমাদের সব আত্মীয় বোধ হয় কেউ পর বোধ হয় না সব দেখছি এক একটা খোল নিয়ে মাথা নাড়ছে দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট এক ধারে পড়ে থাকে এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড আরেক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে ঠাকুর আবার চুপ করিলেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন জড়ের সত্তা চৈতন্য লয় আর চৈতন্যের সত্তা জড় লয় শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে হিরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন তাই মাস্টার বলিতেছেন গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল কিন্তু তা নয় হিটে হাত পুড়ে গেছে হিরানন্দ ঠাকুরের প্রতি বলিলেন আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায় শ্রী রামকৃষ্ণ বলিলেন দেহের কষ্ট ঠাকুর আবার কি বলিবেন উভয়ে অপেক্ষা করিতেছেন ঠাকুর বলিতেছেন বুঝতে পারলে মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন মাস্টার বলিলেন লোকশিক্ষার জন্য নজির এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের ষোলোয়না যোগ হীরানন্দ বলিলেন হাঁ যেমন ক্রাইস্টের ক্রুসিফিকেশন তবে এই মিষ্টি এঁকে কেন যন্ত্রণা মাস্টার বলিলেন ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা এখানে তার এই এইরূপী খেলা ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন ও কি বলছে হিরানন্দ বলিলেন ইনি লোক শিক্ষার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন ও কথা অনুমানের বই তো নয় মাস্টারও হীরানন্দের প্রতি বলিলেন অবস্থা বদলাচ্ছে মনে করিছি চৈতন্য হোক সকলকে বলবো না কলিতে পাপ বেশি সেই সব পাপ এসে পড়ে মাস্টার হিরানন্দের প্রতি লেন সময় না দেখে বলবেন না যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন